أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا الله ورسوله اللهم صل على محمد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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيب بعد فأعيد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قَدْ أَصْلَحَ الْمُقْرِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ আঠারো নম্বর পারা প্রথম যে সুরা একদিন শুরু থেকে যে সূরা শুরু হয়েছে সুরা আলমিন যার নাম এই সুরা তুল কথা বলছেন সেই সব মুমিন কামিয়ান হয়ে গেছে যাদের এই গুণগুলো আছে এরপর আলমিন এক একটা গুণ ধরে ধরে বলেছে। যারা নামাজে এটা প্রচিত্রে নামাজ পড়ে এবং যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে যেটা আমরা এই জুমাতেও এই আয়াত তেলাওয়াতের করে এই আলোচনা করেছিলাম সময়ের গুরুত্বের উপর যারা আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধ করে অথবা জাকাত দেয় দুটাই হতে পারে এই আয়াতিগুন এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে তবে নিজেদের বাদী অথবা স্ত্রী তাদের সাথে তো বৈধ এটা ছাড়া এবং যারা মানত রক্ষা করে অঙ্গীকার রক্ষা করে এইভাবে অরবুলা আলমিনদের পরিচয় দিয়েছেন লম্বা অনেক অনেকগুলো সুরা মারিজের মধ্যে এরকম ভাবে লতালদের পরিচয় দিয়েছেন কিছু গুণ উল্লেখ করেছেন করে বলেছেন এই মুমিন রা এই সফল কাম কামিয়া সেটা আল্লাহ আয়াতের মধ্যে দুইটা অংশ একটা হচ্ছে আমানত রক্ষা করেন যারা আরেক হচ্ছে যারা আহ परस्परिक चुक्ति रक्षा करें जमानत बोलते बुझी साधारण अमानत बुझी समाज प्रचलित टापा से रक्षा करा की मन करी अमानतान एक अंश গুরুত্বপূর্ণ একটা কিন্তু কোরআন এই কেরিমের মধ্যে এবং যেসব জায়গায় আমানতের প্রসঙ্গ এসছে সেখানে আমানতের অর্থটা আর একটু বিস্তৃত ব্যাপক কি অর্থ সেই অর্থে আমার শরীর আমানত আল্লাহ আমানত এবং হাদিসে আমানতকে যেই অর্থে আল্লাহ আল্লাহ ব্যবহার করেছেন সেই হিসেবে আমার জীবনটা আমার এটা একটা আমানত আল্লাহর পক্ষ থেকে এটা আমার শরীরটা আমানত আমিন এটা আমাকে দিয়েছেন ব্যবহারের জন্য এটা আল্লাহ তাল আর আমি বিক্রি করে দিয়েছি আল্লাহ আমাকে দান করেছেন দান করে আবার আমাকে জান্নাতের বিনিময়ে কেনার জন্যে প্রস্তাব করেছেন সুরাত মধ্যে যেটা আসছে আমার জান এবং মালের বিনিময়ে জান্নাত কেনা প্রস্তাব করেছে আমরা সেই প্রস্তাবে রাজি হয়েছি তো কাজেই আল্লাহ দান করেছেন ব্যবহারের জন্য আবার আমার জান এবং মালকে কেনেও নিয়েছেন জান্নাতের বিনিময় আর এক হচ্ছে কিনে নিয়ে এটা আমার কাছে আমানত রাখি কাজে আমার চোখ এটা আমানত এই চোখ আল্লাহ তালা যেভাবে যেদিকে তাকাতে বলছেন এর ব্যতিক্রম হলে আমি আল্লাহ করোখ গুলো যেন তারা নিচু করে অবনত রাখে ঠিক মমিনাদের একই অবস্থা মেয়েরাও চোখ অবনত রাখবে বৃষ্টি অবনত করা এটা আল্লাহ তালের পক্ষ থেকে চোখের জন্য হুকুম যে এই চোখ আমার এটার একটা ব্যবহার বিধি আছে এই ব্যবহার বিধি হচ্ছে এটাকে নিচের দিকে রেখে তুমি চলবা মাহারাম যারা তাদের দিকে যাদের দিকে দেখা যায় শুধু তাদের দিকে দেখা যাবে আর যারা যাদের দিকে দেখা যায় নাই তাদের দিকে দেখা হারাম তুমি দেখলেই আমার এই আমার একটা ফেয়াল শুধু মানুষের দিকে দেখাই যায় না যায় যার প্রসঙ্গ না যেই সব জিনিস দেখা গুণা যেসব জিনিস দেখলে গুনার ইচ্ছা জাগে এমন যে কোনো জিনিসের দিকে তাকানোই খেয়াল অশ্লীল বই আছে নোবেল বই কী উদ্দেশ্যে পড়ছেন আমরাও পড়ি পড়েছি ছোটোবেলায় অনেক একটা উদ্দেশ্যকে টার্গেট করে কেন পড়ছেন আপনি সময় নষ্ট করছেন কেন কার পড়ছেন সেখান থেকে কি পাচ্ছেন কি শিখছেন অশ্লীল উপমা এগুলোই তো সেখানে বলান চোখের হেফাজত এটা একটা বিষয় কি পড়ছেন আপনি উল্টাপাল্টা জিনিস পড়া মিথ্যা পড়া এটা চোখের খেয়ান আছে আমরা এগুলো কোন চিন্তা করি না সামনে যেটা আসর পড়তে থাকি যা লেখা হোক ভালো একজন লেখা রাইটার তার লেখাটা সামনে আসছে একটু বলি দেখি দেখি হুমায়ন আহমেদ কি লেখল জাফর উজ্কাল কি লেখল রবীন্দ্রনাথ কী লেখল একটু দেখি ও ভাই আল্লাহ তালা আপনার চোখ এই দেখার জন্যে সৃষ্টি করেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন মা বাবার দিকে রহমতের নজরে তাকানোর জন্যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বিবির দিকে মায়ার নজরে তাকানোর জন্যে চেনার জন্য যেখানে সেখানে একটা দৃষ্টি ফেলবেন ওই চোখের খেয়াল এই নিয়ামত এই আমানতের খেয়াল যাবা জিব্বা যার নাই জবান নাই বাক সত্যি যার নাই সে জানে কত বড় অথচ জিজ্ঞেস করবেন তো এই জবানের এই আমানতের কথা জিজ্ঞেস করবেন কথা বলার সময় একটু চিন্তা করা যে আমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যেতেছে প্রত্যেকটা কথা একটা কথাও দাড়ি কমা সে কোন টাইম সব সব আমার লেখা হচ্ছে লেখা হচ্ছে প্রত্যেকটা কথা চিন্তা করে যদি কথা বলি তাহলে আলামী তো এই আমানত দিয়েছেন আর বলেছেন আল্লাহ তালা বলছেন যেমন আরবিহরণ বলে আমি তার বিটাকে আমি ফেলে দিলাম নিক্ষেপ করলাম এই লভ আরবি নিক্ষেপ করলাম তোমার মুখ থেকে যাইবে হোক ভালো মন্দ কথা যেটাই কথা যেটাই বের হবে মুখ থেকে বের ইল্লা হইলে সেটা লেখার জন্য সংরক্ষণের জন্য কিন্তু আমি পাহারাদার বসিয়েছি আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রীর সামনে যদি আপনাকে ডাকা হয় বসে বসে পাশের মানুষের সাথে আলোভালি কথা বলবে ভয়ে তো অস্থির হয়ে থাকতাম কখন কোন বিপদ প্রধানমন্ত্রী তো বাদ প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও যদি আপনাকে ডাকে সামনে তো আপনি একদম সুখায়ত করে যার পানি সব শেষ হয়ে যায় ফালতু কথা বলার প্রশ্নই আসে না আর আল্লাহ তালা বলতেছেন আমি তো দেখছি তুমি কী করতেছো আমি তো দেখছি লেখার জন্যে আমি এমনি হেফাজত করতে পারতাম আল্লাহ তালা লেখা ছাড়াও হেফাজত করতে পারতেন কিন্তু যেন কেয়ামতের দিন আমার সামনে সেটা পেশ করা হয় পড়ায় আল্লাহ যথেষ্ট সাক্ষী দেওয়ার ব্যাপারে মান্না যখন অস্বীকার করবে অস্বীকার করবে যখন আমল না দেখানোর পর তখন আল্লাহ তালা মুখের মধ্যে মোহর মারে দেখবে পুরানে কেরিমে আসছি মুখের মধ্যে যখন মহর বেড়ে দেবেন তখন প্রত্যঙ্গটা অঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে আমি কি করছি আমি অস্বীকার করলো লাভ ও ভাই এই জন্য জবানটাকে হেফাজত করা এটা একটা আমানত আল্লাহ কত বড় আমানত এটা একটা বিষয় কান এক বি যে কানে শুনে না তার কত কষ্ট অথচ এই কান দিয়ে আমি যা তাই শুনি ইচ্ছা করে সময় কাটানোর জন্য কিচ্ছু পায় না গান আশ্চর্য ভালো ভালো মানুষ লাগে লাগা ভালো ভালো মানুষের হয়তো ওয়া শুনতেছে না তের শুনতেছে এরকম কিছু ভাবছিলাম যদি জানতাম গান শুনে থাকি লজ্জারিতাম না এমন ঘটনা হয়েছে অনেককে আমি তো জানি কোরআন শুনতেছি আজকে পরে কাল থেকে একটা তুমি একটা জায়গায় শুনো তুমিও শোনা আমিও শুনো শুভান সে তো অন্য জগতে আছে আশ্চর্য কথা আরে ভাই চিন্তা নাই যে এই অবস্থায় আমাকে আল্লাহ তাহলে ডাক দিতে পারে এই অবস্থায় কেউ কখনো কোন চিন্তা আছে যে হঠাৎ কখন কি হয় যে কদিন আগে লড়া দিয়ে অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় ঘরের দরজা দরজা আমার অনেকে আছে সামান্য একটু ঝাঁকুড়ির কারণে পাঁচ সাড়ে পাঁচ এতটুকুতেই আপনি ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন যেটা বলতেছেন সেই ভয়ঙ্কর ভূমিকত্ব যখন হবে সব ফুটপল হয়ে যাবে সব তখন কি হবে আজকে তো তার প্রমাণ এই সামান্য ভূমিকম্পই সব ছেড়ে দিয়ে মারছে আর সেদিনের কথা বলতেছেন ভাই ভাইকে ছোড়া ভাববে বাবা সন্তানকে ছেড়ে সন্তান বাবা মা কে ছেড়ে ভাববেচা সেদিন সবাই যার যার ধান্দায় প্রত্যেকে নিজেকে বাঁচানোর জন্য ভাগবে ছিল সে ভয়ঙ্কর দিবসে রব্বলের আলামিন কিন্তু আমার এই সব কিছু খবর নেবে बद अभ्यसा साथी बे सम्पर्क आज एक साथ ही तृत्य बदनाम शुरू होना बध करीना দুইজনে করে অঙ্কের খেয়াল করতেছে কি করা উচিত অফ করাই দেওয়া অফ করাই দেওয়া চুপ থাকেন হারান চুপ না থাকলে হুকুম হলে ওখান থেকে মজলিশ থেকে উঠে দেওয়া ছিলাম কেমন আমানত মানুষ সৃষ্টির আগে এরপুল আলমীর আসমানের কাছে প্রস্তাব পাঠিয়েছেন প্রথম সুরা আহ আয়াত নম্বর আয়াত যা সূরা আহزاب 5 নম্বর পড়া আয়াত হচ্ছে 77টা এটা হচ্ছে 72 নম্বর আয়াত শেষ আয়াতের আগের আয়াত আল্লাহাম তাহলে বলে আমি এই আমানতকে আসমানের সঙ্গে পেশ করলাম আসমান এই আমানত তুমি না এটা কি আমানত এই আমানতটা কি সেটা হচ্ছে যে আমি তোমাকে বোধ শক্তি দিব বোঝার ক্ষমতা দিব এবং তোমার জন্য জীবন বিধান দিব যেটা মানলে তুমি জান্নাতি আর না মানলে জাহান্নানি তুমি এই আমানত গ্রহণ করবার এই আসমান বলে যাসি তাই ভালো আমার জান্নাতও যাওয়ার দরকার নেই জাহানমানো যাওয়ার দরকার নেই এত বড় আমারত এত বড় জিম্মাদি আমার পক্ষে না অসম্ভব না এটা কে বলতেছে ভাই আসমান তাইলে আসমান থেকে বুঝছে যে এটা কত বড় গুরুত্বপূর্ণ মানুষ খবর নাই আখড়াতে বিশ্বাস একেবারেই দুর্বল না একেবারেই দুর্বল একেবারেই দুর্বল না হলে এই ছোট্ট ঝাঁকুনি বিল্ডিং ছাড়ে আমাকে নিচে নামতে বাধ্য করলো লিফ্ট ছাড়া আর ফচলের সময় লিফ্ট সহ আমি বসতে থাকতে পারি আখড়াতে বিশ্বাস করল বাচ্চা কাচ্চা সব সহ ধরে গেছে এই বাচ্চাগুলো বুকে নিয়ে দিনই আনা দিনদারদের কাছে পৌঁছায় দেওয়া একটু তালিমের জন্য পৌঁছায় দেওয়া এটা অনেক বড় কাজ কারণ ওই ভূমিকম্পকে বিশ্বাস করতেছি কে আমাদের যে এক ভয়ঙ্কর ভূমিকম্প জন্য প্রস্তুতি কাঠ এখন এই সামান্য ভূমিকম্পের জন্য বিল্ডিং আনারা নোটিশ দাঁড়িয়ে গেছে ভূমিকম্প হইলে করণীয় কি हासी पेपर पत्रिका सब किस तक तालीम दी भूमिकम्पले की আপনি বালিশ মাথায় দিবেন না কি দিবেন পিলারের গোড়ায় দাঁড়ায় থাকতে বলছে লিফটে উঠতে সব বিল্ডিং ঘুরে গেলেন নয় তালে বিল্ডিং না দাঁড়ায় অথচ রসুল করিম সাল আলী আসাল্লাম তিনি যে বলেছেন কি কি অপরাধ করলে ভূমিকম্প হইতে পারে প্রকাশ্য যেন বিবেচার হইলে ভূমিকম্প হতে পারে ওগুলা অন্যদের কোনো খবর নাই ভূমিকম্প হইলে তারপর আমি কি করবো সেখান পাগল পাগল মাথায় কিচ্ছু নেই কিচ্ছু নাই দিন বুঝ থাকলে এই সমস্ত সিদ্ধান্ত এই সমস্ত পরামর্শ মানুষ দেয় ওটা প্লেট হয় নিচে দিয়ে না দুনিয়ার নিচে নাকি প্লেট আছে কটা এটা একটু দিক সিদিক হইয়া গেলি করে তো এই প্লেট যদি নড়ে তো ভূমিকম্পর উৎপত্ত উৎপত্তি স্থল এরকম চেঞ্জ হয়ে গেল কিন্তু দৌড়ে নিলাম হ্যাঁ ঠিক আছে মানে নিলাম প্লেট নড়াচড়া হয় আসমান জমিন সব নড়াচড়া ওঠে তো ওই প্লেটটা নাড়াই কেন জায়গা পারে না তো ওইখানে পাঠাও না মিস্ত্রি যায় প্লেটটাকে সোজা চড়া দিয়ে আসুক স্ক্রুট ট্রুট সব টাইপ করে দিয়ে আসুক একবার খামাখা আশ্চর্য অবস্থা যে আল্লাহ রেছে ভূমিকম্প হইসেলাহ মদিনাবাসীকে ডাকছেন ডেকে বলছেন হয়তো গুনা ছাড়া না হয় আমি অমর মদিন কি বুঝাল ভূমিকম্প হইলে খেতুর গাছের নিচে যায় আশ্রয় নেবে এই কথা বলছেন নাকি আ কি বলছেন গুণার ছাড়া গুণার ছাড়া আমি না হয় মদিনা ছাড়বো কারণ তোমাদের গুণার কারণে মদিনায় ভূমিকম্প হবে আর ওই গজবের মধ্যে আমিও পড়বো আমি রাজি না আল্লাহর গজবে পড়তে রাজি নাই আমি চলে যাব মদিনা ছেড়ে ও ভাই তুই হচ্ছে কথা প্রতিরোধ নয় আমি নিজেকে গুণার থেকে প্রতিরোধ করি ইনশা আল্লাহ আল্লাহ ভূমিকম্প কেন সমস্ত আজাদকে প্রতিরোধের দায়িত্বটা আল্লাহ তারা নিয়েছে আল্লাহর রহমত যদি আমার উপর থাকে তো আজাদ কেন আসবে গজব কেন আসবে বেহায়াপনার ছয় লাভ যখন হয় অশ্লীলতার ছয় লাভ যখন হয় প্রকাশ্য যখন শুরু হয় এগুলা গুণাগুলা জেনাবে বিচার তখনই বেশিরভাগ এই অপরাধের কারণে বেশিরভাগ বিবাহত ছাড়া শারীরিক সম্পর্কের কারণে এই সমস্ত আজাবগুলো বেশি আসে এটা হলো কথা আর এগুলা বাস্তব যে গত দশ বছর আগেও দেশের পরিস্থিতি যা ছিল যুব সমাজ আল্লাহ হেফাজত এর চেয়ে অনেক জঘন্য হয়ে গেছে এটা বাস্তব প্রকাশ্যে শুরু হয়ে গেছে জেনা বিবেচনা প্রকাশ্যে কোনো অপরাধী নাই কোনো অপরাধী ও ভাই এগুলো আল্লাহ তালার আমানত আল্লাহ এই আমানতকে যখন আসমানের কাছে পেশ করছেন আসমান বলছে আমার এই গজবের মধ্যে আমার পড়ার দরকার নেই আমার যাওয়ার দরকার এই সম্ভাবনা জাহ্মান আমি যদি করে ফেলি এমন বড় দায়িত্ব গুরু দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না আসমানের মতো বিশাল জিনিস আল্লাহ তালার এই আমানত দিতে চায় না তারপর আল্লাহ তালা বলতেছেন ধান দিব ওই বোধ শক্তি প্রয়োগ করে আমার ওই বিধান অন্ত জীবনকে পরিচালনা করবা জান্নাতে পেয়ে যাবা আর না হয় জাহান্নে যাবা জমিনের মধ্যে সাগরও আছে বিশাল সাগর জমিনের মধ্যে বিশাল অঞ্চল আছে আসা সারা দুনিয়া সব জমি জমিন আমার পক্ষে সম্ভব না তারপর যা তারা আরো মজবুত জিনিস জমিনের মধ্যে পাহাড় পাহাড়টি দিচ্ছেন দায়িত্ব প্রস্তাব দিয়েছেন যে পাহাড় কবল কর পাহাড়ি নাহা এই আসবাস জমিন পাহাড় সব অস্বীকার করলন করা এই সম্ভব তাই না আমাদের কোনো খবর নাই প্রস্তাব পাই তারা কাঁপতেছে তারপর আল্লাহ আলমে আর ওয়াহতে সমস্ত রোহ কে আল্লাহ সব। দরে দরে আসছে আল্লাহর সামনে আল্লাহ তালা এই প্রস্তাব দিছেন মানুষের সামনে রহ জগতে আল্লাহ তালা মানুষের সামনে এই প্রস্তাব দিছেন যে আমি এইরকম বোধ শক্তি তোমাদেরকে দিব সরিয়া দিব জীবন বিধান দিব মানতে পারবা কিনা যদি মানো তাহলে জান্নাতের নিয়ামত না মানলে জানান নাই না আল্লাহ সব কবল করে নি আলহামদুলিল্লাহ তো কবন তো করছি আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তালা বলতেছেন জালিম এবং মূর্খ দুইটাই শব্দ ব্যবহার করছেন দুইটা আগে পরে মূর্খ তার পরিচয় দিয়েছ নেওয়ার সময় আর জুলুমের পরিচয় দিয়েছ নেওয়ার পরে শব্দ ব্যবহার করছেন দুইটা হুকানা মানুষের পরিচয় দিয়েছে ওই জিম্মারি নেওয়ার সময় আর পরিচয় দিয়েছে জিম্মাদারি নেওয়ার আপনি বলবেন জুলুমের কি হলো জুলুম আসলে আমরা চিনি না জুলুম জানি না জুলুম মানে হচ্ছে আর জুলুম বলে কোন বিষয় জায়গা মতো না রাখা আমরা কারোর নির্যাতন করলো এটাও একটা নির্যাতন করা উচিত হয় না তার সন্তানদেরকে যখন বলছেন সন্তানের জুল নিশ্চয়ই শিখ বড় জুলুম জুলুম তো আল্লাহ মানুষকে জুলুম জালেম কেন বলছেন জালেম এজন্য বলছেন যে তোমরা ওই আমার মতো রাখছি আমানত বলতে আমরা যেটা বুঝিয়ে শুরু থেকে বলছিলাম টাকা পয়সা আরো বলতে উদ্দেশ্য করে আল্লাহ রসুলের সাথে সেয়ানত করবা তো আল্লাহ রসুল কি আমার কাছে চাকা বসর আছে কি খেয়াল আল্লাহ রসুলের শেয়ানত হচ্ছে ওইটাই শরীয়তের বিরুদ্ধে যাওয়া শরীয়তের বিরুদ্ধে চলা এটাই হচ্ছে আল্লাহ রসুলের সাথে আমার অর্থ অনেক বিস্তৃত বললাম সেজন্য কিছু কথাও বলি শরীয়তের ব্যাপার তো আছেই আমার সময় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যাওয়া আমার সময় এই সময় যখন আমি কারো কাছে বিক্রি করব তখন এটা তার আমানত তার আমানত আল্লাহর আমানত সব সময়ের জন্য আল্লাহর আমানত সবসময়ের জন্য যার কাছে আমি সময় বিক্রি করব তার কাছে আমি সময়টা পার করব আল্লাহর হুকুম মতোই সেখানে যদি আল্লাহর নাফরমানি করতে হয় সেখান থেকে আমি আমার ওই চুক্তি ক্যানসেল করে চলে আসতে হবে আমি যখন কোথাও চাকরি করব এই চাকরির সময়টা যাদের চাকরি করে এটা তাদের জন্য আমার এই সময়টা তারা বলতেছেন হুকুম করতেছেন তোমাদেরকে যে আমারতকে তার মালিকের কাছে পৌঁছে আকরি করি হ্যাঁ আমরা যাদের চাকরি করি ওই চাকরির পুরো সময়টা হচ্ছে যার চাকরি করি তার দেওয়া মানত এখন যদি এই সময়ে আমি অন্য কিছু করি ঠিকঠাক মতো না করি দেরিতে যাই আগে চলে আসি আমি চাকরির ক্ষেত্রে খেয়ানত করলাম এটা কিন্তু আলাদা অনেক ভাই অনেক মাস আলাদা জিজ্ঞেস করেন বিশেষ করে যারা দোকানে চাকরি করেন কম্পিউটার চাকরি করে অনেক ভাই আছে বল আমরা তো দোকানে কাজ করি মাঝে মধ্যে বাহির থেকে কাজ আসে বাহির থেকে কাজ আসে তখন আসতে বের হয়ে যায় কাজটা করে দিয়ে বাড়িতে গিয়ে কাজটা করে দিয়ে যদি মালিক না জানে এটা হেয়ান হবে এবং ওই কামাই হারাম কারণ এই ট্যানটা মালিককে দেওয়া এই মালিককে দেওয়া এক জায়গায় অফিসে চাকরি করতেছেন আপনি এখন ওই অফিসের যে কাজগুলো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার বিনিময়ে আপনি বেতন পান এখন যাকে আপনি সেবাটা দিবেন তার কাছ থেকে যদি হচ্ছে কিছু চান আপনি আশা করেন একটু বকশিস দেন হাদিয়া দেন আরো একটু সহজ কথায় যদি বলি একটু ঘুস টুসের ব্যবস্থা এগুলো যদি আশা করেন ও ভাই আপনি তো এই কাজটা করার জন্য বিনিময় নিচ্ছেন আপনার সময়টা আপনি বিক্রি করে দিচ্ছেন এখন আরো কিছু গ্রহণ করার চিন্তা করা আমার হতে যারা এরকম কাজ করি কার অধীনে কেউ কারো না কারো কাছে তো আসি আমরা খেয়াল না করি আল্লাহ কর্মার হাত কোথাও কোন বৈঠক হুসি ওই বৈঠকে অথচ এগুলো ফাঁস করে দেওয়া এখন যেটা একটা আমাদের সমাজের একটা বড় খুব ইজি বিষয় হয়ে গেছে মজলিশের কথাবার্তা বাইরে ছড়ায় দেওয়া খেয়ানা খুব কারো গোপন বিষয় যেটা আপনার কাছে বলেছে বলে যখন তুমি কত বোকা তোমার গোপন কথা তুমি নিজের কাছে রাখতে পারো নাই আরেকজনের কাছে বলে আছিস আর তারা বলতেছো কারো কাছে বলো না কি আশ্চর্য কথা তুমি তো রাখতে নিজের কাছে গোপন তো সে কেন তোমার কথা গোপন রাখবে এটা বুঝো না যদি কেউ বলে আপনাকে কি জবাব দিবে আল্লাহর কাছে জবাবটা কি জবাবটা হচ্ছে রসলে করিম সাল আলি ওরশাদ করেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা মুনাফিকের আলামত তিনটা অন্য রেওয়া আরো দুইটার কথা আছে এই রেওয়ায় বেশি মজবুত মুনাফিকের একটা আলামত হচ্ছে যখন তার কাছে কোনো কিছুর আমানত রাখা হয় তখন সে সেটার খেয়ানত এখন আমি আপনি চিন্তা করিত যে শুধু টাকা পয়সার আমানতের নাম কিন্তু আমানত না তখন কি বুঝেলাম আমার হায়াত এটা আমার আছে আমার শরীর এটা আমার আমার শরীর আমানত বলে আত্মহত্যা হারাম কেন মহাপটা আল্লাহ আমানতেরত করে মৃত্যুবরণ করতে এই জন্য বড় পাপ এটা কারণ আপনার হায়াতকে আপনি শেষ করে দিচ্ছেন আরে হায়াত আপনি মালিক মালিক এই জন্যে শরীয়তের মাছ আলা হচ্ছে কেউ যদি কাউকে বলে আমাকে মেরে ফেলো আমার হাত কেটে ফেলো চোখ উপরে ফেল যায় আপনাকে অনুমতি দিস যে ভাই আমাকে মেরে ফেলো আমি এর কেউ দায় না লিখে দিলাম আমার মৃত্যুর জন্যে কেউ দায় না আমাকে মেরে ফেলো। তাকে মারা যায় নাই যিনি এই রকম অনুমতি দিলেন তিনি অন্যায় করলেন আর যদি এই অনুমতি পেয়ে কেউ আমল করে কাজটা করে দেয় তিনি অন্যায় করলেন কেন কারণ কারণ হচ্ছে আপনার এই শরীরের মালিক তো আপনি না মালিক আরেকজন এটা তো বাচ্চাদের কাজ যে হোটেলে গিয়া খাই আমার কথা বইয়া বিন দিয়া চলে আসবে খাবা তুমি বিন দিবা তুমি আমার কথা বল দরকার ফালতু কথা না বলেন ফালতু কথা না তো আমার শরীরকে আমি কাউকে যদি বলিস ভাই তুমি এটা কেটে নিয়ে যাও আরে ভাই তুমি কাঠটা বলতে আরেকজনের শরীর আরেকজনের সব মালিক হচ্ছেন আল্লাহ সালাতের মালিক হচ্ছেন আল্লাহ সালাম কারণ এটার মালিক তো আমি না আমার শরীরকে কাউকে কাটতে বলা এটা এটার মালিক আমি না আমার মালিক আমাকে ব্যবহারের জন্য দিয়েছেন তার বিধান মতো ব্যবহার করবো এতটুকুই অনুমোদন আমার অন্য কিছু এর মধ্যে হস্তক্ষেপ করা এটা তো আমার পক্ষে জাহেজ না আমি তো মালিক না তো কি হবে বলতেছেন মুনাফিকের আলামত এটা আলামত কেন বলতে হয় কারণ প্রকৃত মুনাফিক এটা তো দিলের কথা প্রকৃত মুনাফিক হচ্ছে যে মুখে ইমান আনে ভিতরে ভিতরে সে কুকুর ধারণ করে আল্লাহ আল্লাহ রসুলের সাথে দুশ্মনী রাখে মুখে মুখে মুসলমান নাম মুসলমান এরা হলো প্রকৃত মুনাফিক যার সম্পর্কে ভেতরের গোপন বিষয় আমি বুঝতে পারব তো আল্লাহ কিছু আলামত দিয়ে দিছে যে মুনাফিকের আলামত আছে তার মধ্যে এই আলামত গুলো থাকলে প্রকৃত নেফাকের দিকেও সে যেতে পারে সম্ভাবনা প্রবল এই জন্য শুরুতেই নিজেকে রক্ষা করা যে এই আদত অভ্যাসগুলো যারা না হয় তাইলে আল্লাহ এমন হতে পারে যে প্রকৃত মুনাফিক হয়ে আমাদের কবরে যেতে পারে তো মুনাফিকের আলহামত রসুল বলছেন তিনটা কথা যখন বলে মিথ্যা বলে কাজেই যা কথা বললেই সবগুলো এখন রাজনৈতিক নেতাদের উপর কারণ এর পরে আছে কোথায় আছে বলে ভাই ও আদা তো তুমি রাখতে পারবে না তুমি কেন করতেছো তো বলে কি বলে এটা হচ্ছে রাজনৈতিক ওয়াদা বলে এটা আবার কি ওয়াদা একটা রাজনৈতিক ওয়াদা এটা আবার বিশ্লেষণ করে যে রাজনৈতিক ওয়াদা হচ্ছে সেই ওয়াদা করা যায় পালন করতে হয় এটা নাম হচ্ছে রাজনৈতিক ওয়াদা আমরা বলি এটা হচ্ছে মুনাফিকের ওয়াদা এটা রাজনৈতিক ওয়াদা না এটার নাম হচ্ছে মুনাফিকের ওয়াদা যে ওয়াদা করে আসলাদ ওয়াদা করে বটে কিন্তু খেলাফ করে কয়টা গেলে তুমি কথা বললে মিথ্যা ওয়াদা করলে খেলাফ করে তুমি না ফা যখন তার কাছে আমার হাত হয় তখন সে ওই তার খেয়ানো এখন আমার হাতের ওই ব্যাপক কথা যদি চিন্তা করেন আয় আল্লা আল্লাহ মাফ করুক একটু চিন্তা করেন তো আমাদের আমার দ্বারা কি চোখের খেয়ানো ছুটেছে না ভাই আমার দ্বারা কি কানের শেয়ানো না জবানের শেয়ানো ছুটেছে না আমার শরীরের খেয়ানো ছুটেছে না আমার কল্পনা খেয়ানো ছুটেছে না আমার কলমের খেয়ানো ছুটেছে না কোন খেয়ানো তো আমি করতেছি না তো এই ফেয়ান হালাতে যদি আল্লাহ কবুল করেনাফিকের আলামত কবর যদি কারো মধ্যে আমাদের এই স্বভাবগুলো থাকে আল্লাহর বাস্তে আল্লাহর কাছে ক্ষমা যায় যে আল্লাহ ভুল করছে ওদিকে না বুঝা আমাদেরকে এই মুনাফিকের আলামত যেগুলো আছে আপনার দেওয়া আমার হাতের খেয়ানত যেন না হয় আমাদেরকে প্রকৃত মোমিন বানায় তার কাছে দুর্গ